ইবনু আব্বাস রাজু আল্লাহ তাল আনহু হতে বর্ণিত তিনি বলেছেন নবী সাল্লু আলাহ সাল্লাম সাতটি অঙ্গের সাহায্যে সেজদা করতে এবং সালাতের মধ্যে চুল একত্র না করতে এবং কাপড় টেনে না ধরতে নির্দেশপ্রাপ্ত হয়েছিলেন